<تصفيق> رسول الله رسول الله طالبي الحني وأن رقم جتي شوق ودفين <تصفيق> الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من بسم الله الرحمن المؤمنون رسول فيهم كجسد واحد. الله رب দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রবিনের ইবাদতের জন্য ফেরাও ইবাদতের মধ্যে রত ছিলেন ফেরিস তাদের ইবাদতের মধ্যে কোনো কষ্ট ছিল না কোনো বাধা ছিল না আর মানুষের ইবাদতের মধ্যে কষ্ট আছে বাধা আছে এইজন্য জন্য ফেরজ তাদের ইবাদতের দ্বারা তাদের মর্যাদা বাড়ে না ওমা মিন্ ইহু মকামুম মানুষের ইবাদতের দ্বারা তাদের মর্যাদা কি হয় বৃদ্ধি পায় এবাদতের মধ্যে কষ্ট যে পরিমাণ বেশি হবে মর্যাদা সেই পরিমাণ আল্লাহ রবুল আলমিনের যত বড় নিকটবর্তী তার প্রতি কষ্টটা বিপদটা তত বড় আকারে আসবে আমবিয়া। সবচেয়ে বিপদের মুখোমুখি হয় দিনের মধ্যে যদি মজবুতি দৃঢ়তা থাকে সেই হিসাবে তার প্রতি বিপদ আসে রসুল বলেছেন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 দুনিয়ার সাধারণ নিয়ম অনুযায়ী যে যেই শ্রেণীতে পড়ে যেই ক্লাসে পড়ে তাকে সেই শ্রেণীর প্রশ্ন করা হবে যে ক্লাস ওয়ান এ পরে তারে প্রশ্ন করা হবে ক্লাস ওয়ান এর যে প্রশ্ন করা হবে যে মেট্রিক পরে তারে সেইটার প্রশ্ন করা হবে সবগুলির প্রশ্নের পর্যায়ে একটাই না বেশ কম আছে ওয়ান এর তুলনায় ফাইভ এর প্রশ্নের অবস্থা একটু কঠিন না কঠিন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 কারণ এই পরীক্ষা যদি সে পাশ করতে পারে মর্যাদা পাবে বিশাল বড় একটা সে সরকারের কি হয়ে যাবে যাবে। এখানে পরীক্ষাটা যেমন বড় মর্যাদাটাও কি তত বড়। এটা একেবারে অপরিহার্য বিষয় যে বড় মর্যাদা পাবে তার জন্য বড় পরীক্ষা দিতে হবে এটা দিনের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রেও এই জন্য রস উসম বলেছেন উজিতাহিমা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 এই জন্য আল্লাহর পক্ষ থেকে দিনের পথে যে বিপদগুলি আসে সেই বিপদ গুলো আসলে আরো মজবুত করার ব্যবস্থা কিছু ব্যবস্থা আরো তাকে উন্নত করার ব্যবস্থা এটা প্রকৃত দিনদার যে বিপদ উপর আসলে সে আরো মজবুত এবং দৃঢ় হয় আওয়াজ শেখি বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে লোকেরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে ওদেরকে ভয় করো ফাজুম ইমানা তাদের ইমান কি হয়ে যায় বেড়ে যায় তারা মনও ভেঙ্গে গেছে তারপরের দিন রসল ডাক দিয়েছেন যাবু সুফিয়ান নাকি শুনতেছি আবার কি করবে আসবে চলো আমরাই তাদেরকে গিয়ে আক্রমণ করবো কারা চলো গতকাল যারা তোমরা এইভাবে আঘাত পাইছো ক্লান্ত হয়েছ এইভাবে তোমাদের মন মাঙ্গা তোমরাই চলো সেই অবস্থায় তারা দিয়েছে আঘাতপ্রাপ্ত জখ্মী তারাই আবার যুদ্ধের জন্য কি হয়ে যাচ্ছে সামনে অগ্রসর হয়ে যাচ্ছে হামরাউল আসাদ পর্যন্ত রসুল সামনে অগ্রসর হয়ে গেছেন আবু সুফিয়ান দিন কাফেলার দিকে যখন বিভিন্ন শত্রু দল দেখল বিভিন্ন দল একত্রিত হয়ে তাদের উপরে এসেও তাদেরকে ঘেরাও করলো এই অবস্থা যখন দেখল। আর অবস্থাটা কেমন হয়েছে ও বালা গাতিল কুলুবুলা অন্তর গুলো কণ্ঠনালিতে চলে আসছে যেন বের হয়ে যাবে এমন সংকট অবস্থায় যখন মুসলমানরা পথছে তখন থেকে উক্তি কি বের হয়েছে হা মা ওয়াদ আন সেটা ওই বিষয়ে যেটা রা আল্লাহাক আমাদের সাথে করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ তালা বলছেন যে বেহেসতে যাইতে পারবে না জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বিপদে চূড়ান্ত ভাবে ঘেরাও না করে ফেলবে আগের উপর কি অবস্থা তাদের উপর কি আসছে বিপদ আবদ আসছে অনটন আসছে এবং তাদের ভয়ভীতি আসছে এমন ভাবে প্রকম্পিত করা হয়েছে তাদেরকে আর কখন হবে আল্লাহ সাহায্য পরীক্ষা এমন ভাবে করেছেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো বিষয় ইমিনাল খাউফ ভয়ভ দিক দিয়ে ধরে নেয়া যায় কোথায় রিমান্ডে দেয় কোথায় মেরিয়া ফেলে যাবে। বাণিজ্যের লাভ কমে যাবে ফল ফ্রুট হবে না এই বিভিন্ন ধরনের অর্থনৈতিক মানসিক সামাজিক দৈহিক এই বিভিন্ন কষ্ট দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব উল্টা উল্টা পাল্টা আমি শুধু জানবো না করে বাহ্যিক ভাবে দেখা দিব সব মানুষের সামনে যে উরা দেখো আমার আর উরা আমি আল্লাহ তালা এইভাবে বিপদ দিয়া দিয়া পবিত্র আর অপবিত্র এ বিদারে ভাগ করবেন কে আল্লার জন্য করে আর কে নিজের নকশের সাহেষাতের জন্য করে কে সমাজের জন্য করে কে আল্লাহর জন্য করে কে গৌরবের জন্য করে কে আল্লাহর করে কে ফখরের জন্য করে কে আল্লাহর জন্য করে কে বিজয়ের জন্য করে করে করে। কে জন্য জন্য এই আমি কি করব এক পরিষ্কার ভাগ করে দিব শুধু যদি সুবিধেই থাকতো বিজয়ী থাকতো তাইলে কে বিজয়ের জন্য করতেছে আর কে আল্লাহর জন্য করতেছে এটা পার্থক্য হইতো মুনাফেক সব সামিল হয়ে যাইতো মুনাফে কি হয়ে সব সামিল হয়ে যেত তো মুভমেন্ট আর মুনাফেক ভাগ হবে কিভাবে দুনিয়াটা হলো দারু পরীক্ষার জায়গা এখানে আসল উদ্দেশ্য হইল পরীক্ষা নতিজার জায়গা এটা না কখন আখেরাতে এখানে নতিজার জায়গা না এখানে হলো কিসের জায়গা পরীক্ষার জায়গা এই জন্য রসোস আম্বি আল্লাহামের জীবনে খালি কি আসছে পরীক্ষা আসছে পরীক্ষা কঠিনের চেয়ে কঠিন পরীক্ষা আসছে কঠিনের চেয়ে কি আসছে কঠিন সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আসছে নবীদের এবং ছোটো বাচ্চা এসে বলতেছে আয় আল্লাহ রসুল আমার আব্বা কোথায় এই বাচ্চাকে রসুল কি জবাব দেন বলেন রসুলের দিলের মধ্যে কি পরিমাণ আঘাত লাগতেছে এমন একটা এক সময় একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে এমন ভাবে কতগুলো গুলো এইভাবে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যে রসুলের সাফিরা এইভাবে কি হয়ে গেলেন শেষ হয়ে গেলেন উহুদের মধ্যে আমার মনে চায় আমার মনে চাইতে ছিল যে আমি আমার সাথীদের সাথে ওই পাহাড়ের পাদেশে সেখানেই যদি কবরের মধ্যে থেকে যেতাম আমারও ফিরা না আসতে কি পরিমাণ কষ্ট তাদের জন্য কি পরিমাণ ব্যথা কি পরিমান তারিখদের উপরে এইভাবে আঘাত এইভাবে লাঞ্চনা আমার সাথে সম্পর্কিত হওয়ার কারণে তাদের উপর এই অপমান এইভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা কি আমার উপর মানসিক চাপ আসে না শুধু দৈহিক কষ্টটা বড় না মানসিক চাপটা বড় কি পরিমান কষ্ট রসুল সাল করতে হইছে নিজের সাথীগুলির এইভাবে অসহায় দেখতে হইতেছে এই তিলে তিলে তিলে তিলে রসুল সাল্লাহ সাহেব এইগুলোকে সহ্য করেছেন সবচেয়ে বেশি কষ্ট কে করেছেন ইমানদারদের হালত হইল দিনের পথে কষ্ট গুলো যখন আসে তখন তারা তাদের ইমান আরো কি পায় বৃদ্ধি পায় তখন তারা দেয় মধ্যে সেটা হলো শয়তান যে তার বন্ধুদেরকে কি পাওয়া দেয় ভয় পাওয়ায় দেয় এই শয়তানকে ভয় করো না এই ভয়ের দ্বারা ভীতির দ্বারা ভয়ের পরিবেশের দ্বারা তাদের ইমান কি হয়ে যেত মজবুত হয়ে যেত ও কাই বিশেষত কিতালের পথে যখন বিপদ আসবে তখন ইমানদারদের ইমান আরো কি হবে বৃদ্ধি পাবে এবং তারা এই পথে আরো বেশি মজবুত হবে এই পথ সারবেনা বরং পথে আরো কি হবে বেশি মজবুত হবে বহু নবী যাদের সাথে মিলে আল্লাহ রা কি করেছেন যুদ্ধ করেছেন কারা যুদ্ধ করেছেন আল্লাহ রা রবি সাথে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 যে জান্নাতেরাও দিয়া দেওয়া হয়েছে কষ্টের বস্তু দিয়া জান্নাতের যত দ্রুত জান্নাতের দিকে যেতে থাকবে কষ্টের বস্তু সাথে ধাক্কা তার তত বেশি লাগবে তত বেশি কি লাগবে স্বাভাবিক চলার সুরতে আর জেহাদের মাধ্যমে জান্নাতের দিকে গমন হয় বিদ্যুতের গতিতে কিসের গতিতে মুফতি শফির রাহিমা ওনার এক ইয়ে ছিল কি আল পত্রিকা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 জেহাদের পথে দ্রুত গতিতে অগ্রসর হওয়া হয় এজন্য জন্য এখানে বিপদটা কি সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ জিহাদের পটটাকেই বলছেন বহুয়া কোর এটা তোমাদের জন্য কি কষ্টের কিন্তু কষ্টের হলেও কি জানার সাথে আল্লাহ জানার সাথে মিললো তাদের আলেমটা সহিম আর যারা জেহাদ কষ্ট এই কারণে এর মধ্যে দেখে না কল্যাণ দেখে না এরা থেকে দূরে সৈরা থাকে তাদের জানাটা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 জটিল জাহেল ওই সোজা হয়ে যাওয়া সে আলেম হয়ে যাওয়া কি সম্ভব এবং সহজ আর জটিল জাহেজ জাহেল যেটা ওর জাহালদ্দুর হওয়া এ আলেম হওয়া কঠিন সে আলেম হওয়া কি কঠিন কিন্তু জাহেরি ভাবে মানুষের জানে কি ওরে আলেম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 অথবা কোরআন তাহরিফ করে অথবা তা অথবা কি ইমতিহাল আল মুবিনের মধ্যে আঘাত গুলো এই তিন সুরতে আলেমরা করে আলেম নাম লোকেরা করে কয় সুরতে তিন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 তাহিল মানে এটার মধ্যে একটা ভুল ব্যাখ্যা এর মধ্যে কল্যাণ আছে এটা কার্ল আল্লাহ রব আলিনে যাইলেন যত কষ্টই হোক কারণ এর দ্বারা জান্নাতে কি করা হইতেছে দ্রুত অগ্রসর হওয়া হইতেছে এটা কল্যাণজনক আল্লা পথে তাদের উপর যে মসিবত এসেছে এই কারণে তারা সাহস হারায় নেই আর দুর্বলতা প্রকাশ করে নেই আমি তো এখন দুর্বল হয়ে গেছি এখনই কাজ করা যাবে না হা এখন চুপ করে বসে থাকো প্রকাশ করে নাই ও স্বীকার করে নাই স্বীকার করে ফেলছে ইসলামের আদর্শ বাদ দিয়ে কাফের আদর্শ গ্রহণ করে ফেলছে ইসলামের তরিকা বাদ দিয়ে কাফের দের তরিকা ধরে ফেলছে এই কাজ দেওয়া করে নাই সে এখন অটল অনর সুদৃঢ় ও মাস তাকানু মাথা কি করে নাই নোয় নাই শির দেগা নেহি দেগা আমা মাথা কাটতে পারবা কিন্তু সে কি কট্টরপন্থী আল্লা রব্বুল আলমিন বলেন যে এটা হলো কি ধৈর্যশীল বিপদ এসেছে তারপরেও সে কি করে নাই না সাহস সারাইছে না দুর্বলতা দেখাইছে না নতি কি করছে স্বীকার করছে তার অবস্থানে পরিবর্তন আনাই এই খবরকারী এখন টইলা যাওয়ার কথা না আমাদের গুণাগুলি মাফ করে দেন আমাদের পাউকে সুদৃঢ় আরে দোয়া করবে পাও সুদৃঢ় রাখার জন্য না রাস্তা থেকে চলে গিয়ে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 যখন বিপদ বেশি আছে তখন মজবুতের সাথে থাকতে গেলে কষ্টটা কি হয় মর্যাদা অগ্রসর হইতে থাকে। মিজির রে মধ্যে আসছে জেহাদের পথে মানে এক মুহূর্তের সময় কয় মুহূর্ত সময় এক মুহূর্তের সময় আর অন্য এবাজের মধ্যে এক জীবন সময় কতটুকু সময় সেই এক জীবনের মর্যাদার চেয়ে জড়িত আরেকজনে একটা মুহূর্ত একটা সেকেন্ড জেহাদের নাকামলের মেধে কিতালের নাকামলের মেধে কিরেছে জড়িত রয়েছে এই একটা সেকেন্ড এর যে ফজিলত সেটা এক জীবনের অবস্থানের চেয়ে বেশি মর্যাদা আসী সানা। ইমাম আহমদ রহিমের মধ্যে এটা দেখেন কারণ এখানে কষ্টটা কি সবচেয়ে বেশি অন্য অন্য ইবাদতের মধ্যে কিছু না কিছুটা কি আছে সুবিধা আছে কিন্তু এই আবাদতটার মধ্যে শুধু শুধু কষ্ট আর কষ্টই কষ্ট না কষ্ট আর কিভাবে কষ্ট কষ্টের মাধ্যমে তারা মর্যাদাশীল হয়েছে পরিষ্কার কথা এটা সাহাবাই কালামের স্বাভাবিক ভাবে জীবনটা কোন পথে হয়েছে বলেন দেখি ব্যবসার পথে চাকরির পথে চলেছে জেহাদের বয়ন করছেন যে কাফেরদের মুখোমুখি যখন হবে তখন তাদের সাথে তুমি যুদ্ধ করবে কেতাল করবে এর নাম হলো কি জেহাদ লুকজন ঘোরা বানাই ফেলতেছে অস্ত্র শস্ত্র তারা বাদ দিয়ে ফেলতেছে আর তারা বলতেছে আর কি নাই জেহাদ নাই কারণ রসুলের সাথে যুদ্ধ করিয়া তারা বিশাল অঞ্চলের এই জন্য কিছু কিছু সাহায্যের আর তো আর জাহাজ নাই ইসলাম তো গালে ভয়া গেছে এখন আমরা নিজেদের অন্যান্য কাজকর্ম করি বাস এখন আর ঘোরার গুরুত্ব না অস্ত্র কি না গুরুত্ব দিতেছে না জেহাদা আর কি তাহলে বোঝা গেল জেহাদ্দা হইতো কি দিয়া আরে কি দিয়া স্বাভাবিক ভাবে তারা জেহাদ্দা হইত কি দিয়া বুঝতেন আর তারা বলতে নাই এই কথা বলছে এটা বলে নাই কি বলছে যে ঘোরা এবং অস্ত্র শস্ত্র এই গুলিরছে আর বলতেছে কি নাই জেহাদ নাই তাহলে গেল সাথে সম্পর্কিত আসবাব কোন ঘোড়া আর অস্ত্র হাদের ভিতরে তারা আনে না চুপেছে কোনগুলি আনে হ্যাঁ আর কিতাবুল জেহাদ লেখে এখানে কোন হাদিস আনে কাগজ সংক্রান্ত হাদিস ঘোরার বিবরণ তরবারির বিবরণ তীরের বিবরণ বর্ষার বিবরণ এই হাতিজগুলি আনে তারা কিতাবুল জেহাদ লেখা তাহলে বুঝা গেল জাহাজ ওই কি লাগে এই বিষয়গুলি লাগে না কাগজ কলম লাগে পেন্ডেল লাগে মজলিশ লাগে তারা আলোচনা করে কিসের অস্ত্র শস্ত্রের ঘোরার বর্ষার তীরের বর্মের এইগুলো বোঝা গেলো জেহাদা পুরো উন্মত বুঝে আসতেছে জেহাদ বি কি কি হয়ে যাওয়া জিন দিক মোতাওয়াতির ভাবে যে অর্থের জন্য যে শব্দগুলো কি হয়ে আসছে ব্যবহার হয়ে আসছে এটাকে সেই অর্থে ব্যবহার না করে ভিন্ন অর্থে ব্যবহার করলে সে কি হয়ে যায় জিনদিক হয়ে যায় মোতাওয়াতের বিষয়টাকে কি করে ফেলা বিকৃত করে ফেলা জেহাদি রে কিসের নামে জেহাদ কিসের নাম কা যাই হোক এখন এই জেহাজ এবং আগা জখম এটা এর এই পথে আর সাহাবাই কালাম জীবনে কষ্ট করে গেছেন দিনের জন্য ওনারা কুরবানি করে গেছেন কোন পথে জেহাজের পথে আর এই কুরবানির মাধ্যমে তার মর্যাদাশীল হয়েছে ছিলেন সবাই মুজিতাহিজ ছিলেন সবাই ফকে ছিলেন সবাই কারি ছিলেন সবাই হাফেস ছিলেন তাহলে ফাহাতের সাইফুল গুরুত্ব তাদের জানা ছিল না ছিল না ছিল না ছিলেন তারা জানা ছিল ঠিকই কিন্তু তারা আমল ঠিকমতে করে নাই বিষয়টা এমন কি আমল করছে আমল তো করে নেই এটা তো নিশ্চিত জানা যদি থে থাকে জানা ছিল কি ছিল না এটা আমাদের জানা নাই আর যদি জানা থাই থাকে আমল যায় করে না এটা তো নিশ্চিত ছিল সবাই সাইফুল হওয়ার হাদিস চর্চা করার ফজিলতাদের জানা ছিল কি ছিল না এটা জানি না বাকি সবাই কি করে নাই সাইফুল আদিস হয় নাই এটা ঠিক আমল করে নাই তারা সবাই মুফতি হয় নাই এটা কি ব্যবসায়ী তারা সবাই ব্যাপক ভাবে কি হয়েছে তারা মোজাহি ব্যাপকভাবে কি হয়েছে তারা মজা হয়েছে তাইলে তাদের এটা কি দিনের সহি গলত বুঝছিল সহি কেমনে সহি বুঝ থাকলে তো হ্যাঁ জেহাদের দিকে যাইক যার দিনের সহিহাদের দিকে যায় যেহাদের কথা বলে যে তাদের যার মধ্যে না ভালো লাগে না দিনের সঠিক যার বুঝ নাই সে যেহাদের দিকে যায় জেহাদের কথা বলে এর জন্য তৎপরতা দেখা দিনের ধ্বংস করার একটা শয়তানি কৌশল এটা জেহাদের তৎপরতা দেখানো এটা দিন ধ্বংস করানো একটা শৈতানি কি কৌশল এই কৌশলের খবরে গেছে পরে সব সাহাবি চার পাঁচজন সাহাবি ছাড়া কি গেছে সব গুমরা গেছে সব কি গেছে গুমরা গেছে। গেছে আমরা শিয়াদের কথাটা মুখে দিয়ে আমরা শিয়া এই কথা বলি না যে বিষয়ে দিয়ে মর্যাদা বান হয়েছেন এখন যদি ওই বিষয়ের সাথে সংযুক্ত হয় সে কি মর্যাদা হীন হবে না মর্যাদাবান হবে আহতিমা কাকে বলে জমা দ্বারা কুন জমা আশেখ রসুল দ্বারা তা আমরা সাহাবাই মেয়ে আরে হক মানি সাহাবিদের শত্রুদের বিরুদ্ধে আমরা স্লোগান দেই মাঠ গরম করি মিছিল করি আমরা সাহাবিদের খাটি অনুসারী না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 সারা পৃথিবীর সব মুসলমান ভাই ভাই ভাই মহব্বত পারস্পরিক সম্পৃতি পরস্পরের প্রতি দয়া মায়ার ব্যাপারে এক দেহের মত কিসের মত দেহের এক অঙ্গের মধ্যে যদি আঘাত হয় তাহলে পুরা দেহটা অস্থির হয়ে যায় विभिन्न अंगे मध्य आघात चलते चलते आघात अवस्था निजे भारे बोझा गया रक्त प्रवाहित आरोप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 আর যদি ব্যথা অনুভব হয় না তাইলে আমার মধ্যে কি নাই রক্ত প্রবাহিত নাই আসি চুল হয়ে উপকারী বস্তু হয়ে নাই এই কারণে আমাদের এই দুরবস্থাটা দেহের না রক্ত আছে না গুস্ত আছে না হাড্ডি আছে না তার মগজ আছে আছে শুধু চুল কি শক্তিশালী দেহ বলেন এটাতে কে মূল্য দিবে আরে কে এটারে দাম দিবে কে ভয় পাবে এটাতে অথচ রসলাম বলেছেন নসির তু বির বে মাসির সাহারিন যে আমাকে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 আল্লাহর শত্রুরা আল্লাহর বন্ধুকে কি পাবে ভয় পাবে হ্যাঁ আল্লাহ তার প্রতি তার দয়া মামতা যত মুমেন আছে আর কাফেররা মুহ মিনুদ হামিদ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 তোমাদের উপর কেতাল চালায় যাবে চিরদিন যতক্ষণ তোমাদের দিন থেকে ফিরে আনা যদি তাদের ক্ষমতা খোলা কাফেররা ইমানদারদের উপর কেটাল চালা যাবে চিরদিন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 তুমি দিনের উপর থাকলেই তোমার তারা সব ইসলামের সুন্দর অবস্থা দিকে মুসলমান হয়ে গেল এবং সে এই চেষ্টাটাই করতেছে এইভাবে যে মুসলমানদেরকে কোন রকম যুদ্ধের থেকে নিয়ে ফিরে শান্তিবাদী বানায় ফেলতে পারে। তাইলে কাফেররা ইসলামের সুন্দর দিকে মুসলমান হয়ে যাইল এই ধরনের একটা চেষ্টা কিছু আছে না? আছে তার এই বক্তব্য কিমান আলী আবনাস তাদেরকে বেশি উন্নত আমরা বুঝাইতে পারব। সেই সময় তাদের এত উন্নত বুঝানোর পরও তো লোকগুলো মুসলমান হয় নাই পদ্ধতিতে পারলেন না ইসলামটাকে বিজয়ী করার দুনিয়া থেকে বদিনীটাকে দূর করতে সেই পদ্ধতিটা অবলম্বন করে আমি আর আপনি তেরে ফেলবো না পারবো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 সেই সুন্দর রসুলের তাদের চরিত্র দিয়া সে সময় মুগ্ধ হয় নাই কেন আপনারা বলতেছেন সারা পৃথিবীতে ইসলামের চরিত্র ইসলাম ছড়াইছে মহাজির আউবালীন মক্কার তেরো বছর জিন্দগিতে তাদের কোন চরিত্র ছিল না তাদের কোন আখলাখ ছিল না ছিল আখলাখ দেখা মক্কালি মুসলমান হলো না কেন তাইলে বোঝা গেল পরিপূর্ণ আখলা কিসের মাধ্যমে রসুলের চরিত্র ছিল কি রসুল যে হলুক আদিম রসুলের যে চরিত্র সেই চরিত্র আসালি কি আমাদের বানানো খালি নরম নরম কথা বলা হ্যাঁ না কি বলেছে কাের সাথে বন্ধুত্ব করার নাম আখলা কোরআানে কাফেরদের সাথে কোন আচরণ দাকে আখলাখ বলেছে কারণ স্পষ্ট লেখেছেন যে নাকি কাফেরদের সাথে আন্তরিকতা রাখলো সে এমন কাফের হওয়া হয়েছে লাসলিমা লাসলিম কোনও কোন কি হবে না আজিম শিক্ষা দেয় যে প্রত্যেককে দা জাগায় মতে রাখবা কাফের হইলো দুনিয়ার নিকৃষ্ট আল্লাহর শত্রু কি শত্রু আল্লাহর শত্রু সুয়ার কুকুর পাইখানা এর কি নিকৃষ্ট নিকৃষ্ট না চিনের পায়খানা এটা গতকাল ছিল খানা আজকে পায়খানা হয়ে গেছে গতকাল ডালমারের মধ্যে ছিল খুব উন্নত অবস্থানে ছিল না একবারে দোকানদারের দোকানের মধ্যে সাজানো ছিল সব কি সমান কি করবা এখন গতকাল খানা ছিল আজকে ডে পায়খানা বা নেই বাথরুম এ রাখবো কেন এটারে বেডরুম এ রাখবো আমি বিছানা মিদার একদিন করবে এই কাজ দেখে কি করবো এটারে যেটার এত সম্মান করল এত ঘৃণা দেখাইলে হয়ে গেলো না একটা সাম্প্রদায়িকতা হয়ে গেছে না একটা ঘৃণা কেন সবার প্রতি চাই মহব্বত থাকা চাই ঘৃণা কেন আবার কারণ তারা তোমাদের বিরুদ্ধে কেটাল করবে আর তুমি মহব্বত করবা হাসান তোমাদের জন্য লত্তম আদর্শ ইব্রাহিমের মধ্যে আর ইব্রাহিমের সাথে যারা ইমান আনছে তাদের মধ্যে তারা কি কাজ করছে দিয়ে আদর্শ তারা তাদের জাতিকে বলছে যে আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লা ছাড়া যাদের আবার তাদের থেকে মুক্ত এদের প্রতি অসন্তুষ্ট এদের থেকে আমরা বিচ্ছিন্ন এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের মধ্যে যতক্ষণ তোমরা এক আল্লাহর উপর কিনিয়ে আসবা ইমান নিয়ে না আসবা আল্লাহর উপর ইমান এক আল্লাহ ইমান আনা পর্যন্ত তোমাদের সাথে আর আমাদের সাথে শত্রুতা কি হয়ে গেল সৃষ্টি হয়ে গেল আদাওয়া মানে কি বাহ্যিক শত্রুতা দিলের শত্রুতা দিল দিয়েও ঘৃণা করি জাহিরভাবে শত্রুতা সৃষ্ট জাহেরি ভাবে ঘৃণা হয় না শত্রুতা শত্রুতা সাথেও শত্রুতা ব্যক্তি যেগুলি আবাদত করে সেগুলির সাথেও কি শত্রুতা বাহিরের শত্রুতা ভিতরের শত্রুতাও দুধের শত্রুতা আন্তরিক শত্রুতা বাহ্যিক শত্রুতা আদাওয়া মানে বাহ্যিক শত্রুতা বাক্সা মানে আন্তরিক শত্রুতা ব্যক্তিগুলির সাথেও ব্যক্তির কাজগুলির কাজ গুলির সাথেও কুম আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে তোমরা কি ব্যক্তি না তোমরা সাথেও এবং তোমাদের কাজের সাথেও না পাপকে ঘৃণা করো পাপিরে গৃহণা করোন না পণ্ডিতিমার কাবেন এখানে আল্লাহ রায়তের সামনে গুয়েরে ভালোবাসো না কিন্তু গুয়ের গন্ধরে ভালোবাসো না গুয়ের ভালোবাসো কেমনি সম্ভব এটা ডিজিটাল যুগে সবই সম্ভব কি কিন্তু গু এটা তো না এটা বিছানার মধ্যে কি করো এটা রেখা দাও গন্ধটা তুমি খারাপ বইলো সম্ভব এটা এই ধরনের পন্ডিতা মুসলমান হয়ে এখন পৃথিবী দেব এই জন্য এই মুসলমানের দুর্গন্ধে মুসলমান গুলি কাছে এই মুসলমান মুসলমান গুলি কে যা কাফের যায়। কেন কারণ আমরা কি করি ফাফরে গিরি না করি ফাফিরে গিরি না করিনি ফাফার ফাঁফি একটা একটা একটাতে সুড়েনি এখন কাম করি গুলামী করে সুতরাং যার গুলামি করে আমি হিডা হই আমি গিয়া নাস্তিক হই আমি গিয়া মুর্তা দই আমি গিয়া খ্রিস্টান হই আমি গিয়া ইহুদি হই তাহলে আমি আমার বাফেরও মনে বইতে পারবো কে চাই গুলাম হইতে না মনি বইতে চায়। মুসলমানের সন্তানগুলি কাফের সাথে প্রতিষ্ঠিত তার সত্যিটাকে ধ্বংস করে দিতাম আর তারপদ বানায় রাখতাম জলিল বানায় রাখতাম আমার সন্তানগুলি কাফের আমার সন্তান গুলাম বরং ওই গুলামের সন্তানগুলি কাফের রাজি দিয়া দলে দলে কি যাইতো মুসলমান প্রবেশ করতেছে কিভাবে দলে দলে দলে দলে পৃথিবীর শাস্ত্রগুড়ি মানুষে মুসলমান মানুষের কি এদের গিয়া নমনম করা রসমের দাওয়াতের তরিকা কি ছিল নমনম করা যে কেম পর্যন্ত সময়ের জন্য আমাকে কি দিয়ে পাঠানো হয়েছে তরবারি দিয়ে পাঠাইছে যেন সবাই কি গ্রহণ করে নেসাদে আহমাদের বর্ণিত হয়েছে এটা বুখারির আমাদের কেতাল নির্দেশ দেওয়া হয়েছে পরিপূর্ণ দিনটা দিয়ে গেছেন না হ্যাঁ সাহবাহিকেরাম দিনটাকে যেভাবে পালন করছেন আমরা সেভাবেই পালন করতে হবে সাহবাহিকেরাম দাবারটাকে পৃথিবীতে যেভাবে সারাইছেন সেভাবেই সারাইতে হবে ওনারা কিভাবে সারাইছেন তর বাড়ি সারানা তর বাড়ি নিয়ে তরবারি নিয়া এইটাই হলো দিনের সহিবাহী কেরামের নমুনা দাওয়াত এইভাবে যদি কেউ দাওয়াত দে দাওয়াত দিলো এইভাবে যদি এলিমেন্ট চর্চা করে এলিমেন্ট চর্চা হলো যাওয়া অবস্থায় এলিমেন্ট চর্চা যেহাদে থাকে চর্চা থেকে আসা অবস্থা এলিমেন্ট চর্চা যেহাদের থাকা অবস্থা এলমেন্ট চর্চা এটা হল সহিমেন্ট চর্চা সাহাবাহিক নমনায় চর্চা কারণ কি এরপরে জেহাদের মাঠে আবার জেহাদের জন্য প্রস্তুতির সময় মদিনার জিন্দগিতে কোরআন জানা চলিস এইভাবে না জানানি আর বেশিরভাগ কোরআন তানাজ মদিনার জিন্দিগিতেই তাই না কিভাবে না এইভাবে না এবং সঠিক জিনিসটা তার উপলব্ধি হবে কোরআন আসবে আর ওই পরিবেশে জানা যাবে তার বুঝে আসবে না কি আসবে না প্রত্যেকটা জিনিসের একটা কি আছে পরিবেশ পরিবেশে গেলে কি আসবে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 আল্লাহ হুকুমের আল্লাহর এখন আমার কি এই জিনিসটা যদি জানানো হয় অনেক পণ্ডিত জানে সে এক তফসির মফসির অনেক মহস্ত সে বিলকুল আলেম না সে না বিলকুল আমেল আলেম না আলেম লা অনেক গাতব্য জানুনের দ্বারা কি হয় না আলেম হয় না সাহাবাই তাদের তারা বড় আলেম ছিলেন সাহাবাই করম বড় আলেম ছিলেন কি দিয়া অনেক পন্ডিত জানা দিয়া কি দিয়া দিনের সহি সহি এবং সেই সহি আমল দিয়া যেই এলে উপর আমল হবে না সেই তার জন্য কি তার ফজিলতের বিষয় যারা জানে তাদের জন্যই তো শৈতান কে যে না জানে সে না জানা এই লি কাদের উপর কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছে আমাদের জন্য কি করণীয় ছিল এই করণীয় ছিল যখন মুস্তাজ আফরা চিৎকার করতেছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুস্তাফ মজলুম লোকেরা জুলুমের শিকার হয়ে চিৎকার করতেছে না এই চিৎকারীদের জন্য নির্দেশ দিচ্ছেন না বদুয়ার নির্দেশ দিচ্ছেন কি হলো তোমরা কাফেরদের জন্য বদুয়া করতেছ না কাপা ঘরের গিলা দেখো না রসদ যখন নাকি তবুকের মধ্যে কাফেররা আক্রমণ করে দিবে তবুকের যুদ্ধের সময় তারপর ওখানে গিয়া দইরা তিরিশ হাজার সাহাবাহিকা জমজমের পানি পানা শুক্রবারে আচরের পরে সমানে কান্নার রুল ফেলাইয়া দিছে ঢেউ তিল্লা ফেলছে এটা করছে কি করছে যুদ্ধটা কি যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছে না কেছে গেছে যুদ্ধ হয়েছে না কাফের আসে নাই শাহস কি করে নাই হয়নি দুই তিনজনে থেকে গেছিল না জন থেকে গেছিল না হিলাল এমনি ওমাইয়া মরি কাবি প্রকাশ পাইছে কে আলামত কারণ জেহাদের যেমন ইচ্ছা থাকলে যেহাদের প্রস্তুতি নিতে তারা প্রস্তুতি নেন যায়নি অথচ বুড়া হেলালেমন একের বুড়া স্ত্রীর সাথে তার সম্পর্ক এমন বুড়ার বুড়া সেই বুড়া ও গেছে না না যাওয়ার কারণে তারা সব এই সুযোগ দেওয়া পায় নাই এবং মাঠে মাঠে ঘুরছে পায়ের মধ্যে ফুসকা পড়ছে লু হাওয়ার মধ্যে চেহারা জলসায় গেছে কমে আধ এবং কমে সামুদের আজাবের বস্তি দিয়ে তারা গিয়েছে একটা গেছে গেছে না তো নাকি এনে পয়সা পয়সা তালিম দিতেছি এনে পয়সা পয়সা জিকির করতেছি আমরা তো এটি চালু রাখছি তুমি কি করছো ঠিক সেই জন সাহাবি যদি এই কথা বলতো ওনারা তো এই কথা বলে নাই তোমরা গিয়ে কি করছো রাখছি এখানে জমাট চালু রাখছি এখানে আমরা প্রতি পঞ্চাশ হাজার টাকাতে কি পাইছি সব পাইছি আপনার কি দেখাও এসে আমাদেরকে বলো যে তোমাদের সাথে কথাবার্তা বলা যাবে না কার সাথে কে দেখানো করা না এখন আরে অস্পৃশ্য কে আছে শুনছিল সেই পরিবেশে ওই ওই বৈশা বৈশা অন্য আমল করিয়ার সুহবতটা ক্ষতিকর আর বেরোয়া যাওয়ার সুহবত অবলম্বন করা ফরজ এত নাজিলিতে এই এদের ব্যাপারে ইয়া ইহালাদিনা মানতাকুল্ল কোন যুদ্ধের রসুলের সাথে যারা বের হয়েছে তাদের সাথে এখন এত ব্যবহার করি কোথায় এত ব্যবহার করি কোথায় যারা জীবনে যুদ্ধের না মনে নাই যারা যুদ্ধে আল্লাহ রসুলের সাথে কি হয়েছে বের হইছে তারা মুসিদ নবী যারা সারছে মুস্তিদ্বীর আমল যারা সারছে যারা ওই লু হাওয়া দিয়ে চেহারা ঝলসাইছে যারা রাস্তায় রাস্তায় গুড়া পায়ের মধ্যে ফুচকা ফালাইছে। যারা কমে আজাবের অঞ্চল দিয়ে কি করছে হাঁটা করছে এদের ব্যাপারে মনে হয়েছে আর যে তুমি তেলতিল্লা বই শুয়েছ ও সাদে কিন না উরে বলছে যে এই ছাদি কিনে এই তেলতিল্লার সাথে তোমরা কেউই দেখা করোনা তার সাথে কথা বললো না সালাম দিলে সালাম নিও না তারা সালাম দিও না তার সাথে কোনো বেসা কিনি করোনা উঠা বসা করি না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 এই কাফের সাথে মিল কার সাথে মিল নিজের জীবনধারে দেখাও কিন্তু এই কথাটা কি না ঠিক না কাফেলরা চায় যে তুমি গাফেল থাকো অস্ত্র শস্ত্র থেকে কেটায় এবং তুমি কি গাফেল না গাফেল না দেখো যদি গাফিল হয়ে থাকো তাহলে তুমি কার চাহিদা জীবন চালাইতেছ কাছ দেখো কাফের চাহিদা অনুযায়ী জীবন চালায় আল্লাহ হইতে পারবা মানুষের যতই আল্লাহ মনে করো ভাবো যতই বিভিন্ন শিরিক করছে আল্লাহ পরিমান রাখছে শিরিকের সাথে আবার তারা কি বলে যে আমরা এই সমস্ত দেবতা আল্লাহ আল্লাহ যে আল্লাহ পাক এর নৈকট্য জর্জন হবে এইগুলির পূজা করলে এই ব্যাপারে তোদের কাছে কোন দলিল আছে আল্লাপাক এই জিনিসটা জিজ্ঞাসা করছে যে দলিল আছে কিনা তোদের আল্লাহ কোন সুলতান কোন দলিল এই ব্যাপারে অবতীর্ণ করছেন বানা শৈত্য দলিল না কোন দলিল হওয়া কোন দলিল আছে নি তোমার নাজেল হইছে কোরআন আর কি শুননা হাদিস এই দুটোই তো নাজেল হইছে না আর কিছু নাজেল হইছে নাজেল হওয়া কোন দলিল আছে নি কাজে আসবে না কাফের মুর্শেকদের জীবন অনুযায়ী চাহিদা অনুযায়ী যেন জীবন না হওয়া যায় তোমার আর এই কাফের মুর্শেকদের চাহিদা অনুযায়ী জীবন হইলে দিল্লতির শিকার হয়ে এই তোমাদের কি করতে হবে কর্তৃত্ব মেন্নে নেওয়া এদের অবকাশ নাই মুমেনের জন্য হালাল না নিজের জলিল বানাবে কাফের সামনে নত বানাবে কাফের অধীনস্থ নিজের করবে কাফের গোলামী করবে আজকে এদের গৌরব মনে করি আমরা শুধু কাফের কাছে প্রকম্পিত হইয়া যায় কেউ গুসা হইয়া তার চেয়ার যদি কাঁপতে থাকে তাহলে সে কেমন গুসা হয়েছে ফাঁসেকের যখন প্রশংসা করা হয় আল্লাহ তালা এমন গুসা হয়ে যায় এখন আমরা এই ফাসেকের প্রশংসা করে করে জীবন যাপন করতেছি না করতেছি না আল্লাহর আরে দেখে দেখা কাফের মুসলমান হবে না মুসলমান কাফের হবে আজকে পৃথিবীতে কি হইতেছে মুসলমান কাফের ইতেছে না কাফের মুসলমান নিতেছে কেন হয় না মানে আপনার দুর্দিন কার জন্য হয় না যারা জেহাদ করে তাদের জন্য হয় না যত দূর আছে ততদূর থাকত না দিনের যতটুকু আছে ততটুকু কি করতে না থাকতো না যদি মুদা যারা দেখা করতেছে প্রতিহত করতেছে তারা যদি না থাকতো কি বলছে আল্লাহ তালা মধ্যে যে মসজিদে আল্লাহের নাম নেওয়া হয় সেটাও কি হইতো ধ্বংস হয়ে যাইতো ধসায় দেওয়া হইতো এটাকে এখন কাফের তো চিরদিন ড্রোন হামলা ক্ষেপণাস্ত্রিক কেপ তারপরে বিমান আক্রমণ এগুলি চালাইয় যাবে না চালাইয়া যাবে না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 থাকে কারণ কাফেররা চিরদিন অস্ত্রের মাধ্যমে কি করতে থাকবে তোমাদেরকে শেষ করার চেষ্টা করবে সুতরাং তার মোকাবেলা করতে হবে তুমি অস্ত্রের মাধ্যমে কিছুর মাধ্যমে রসুল এটাই করেছেন অলম্বন করতে হবে জাহিরি দেটাই জাহিরি দে বা তিনি আসবাব তো আল্লাহর সাথে সম্পর্ক সেটা তোমার থাকবে কিন্তু জাহিরি আসবাব তুমি অপেক্ষা করতে পারবা না করলে মারি খেয়েবা কি খাইবা এখন আমরা বুঝ দিলে এমন বাবা মাছে আমার মারে ভাটে মনে জাগ্রত হয়ে গেছে গা এল দিয়ে দেয় না কি বুজুর্গি কথা এই বুজুর্গি মাতা কথা শুরু আমরা জাহাদের ক্ষেত্রে এই বিষয়টা জহেরী আসবুলি অবলম্বন করতেন এটা সাফ কথা জহের আসব কি করতেন অবলম্বন করতেন এখন যারা জহেরি আসব অবলম্বন করবে তারাই রসুলের সাথে আছে রসুলের জামাতের সাথে আছে স্বাভাবিক জামাতের সাথে আছে আর যারা কেতালের প্রতি আসবাব বলে অবলম্বন করবে না তারা জমাতে কোন দলের ভিতরে তিন সাহাবির হাটি মুভমেন্ট যদি কে হয়ে থাকে অধিকাংশ যদি যায় নাই তবুকের যুদ্ধে ওই অধিকাংশই ছিল কুন্ডি মুনাফেকটি কুঙ্গুলি ছিল শুধু জন মুসলমান কি করছে বাহানা দেয়াই আটকা পড়ছে বুঝছেন এখন এই জেহাদের মুহূর্তে যে লোকগুলো বিভিন্ন বাহানা দিয়া জেহাদের থেকে ফেরা থাকতেছে এইগুলি হইল মুনাফেকদের দলের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ওই তিন সাহাবির অন্তর্ভুক্ত সেই তিন সাহাবির সাথে দেখা করতে গেছে চলাফেরা করতে গেছে উঠা বসা করতে হয়েছে সুবোধ নিতে গেছে না এরা সাবি না এরা সুবত নিতে হয়নি বরং এদের সুপর থেকে দূরে সেটা থাকতে গেছে আজকে যেহাদ থেকে ফেরা রাখেন না কারা দেখেন যারা নিজেদের যেহাদের প্রস্তুতিটা পর্যন্ত নাই এরাই ফেরা রাখেন না তার একটা দায়িত্ব কিনা কেতালের প্রতি উৎসাহিত করা কিন্তু সে এমন এমন টেস্ট দিবে এমন এমন কৌশল বলবে এমন এমন হেকমত বলবে এমন এমন রুমুজ বলবে এমন এমন ঘুমুজ বলবে এমন এমন দাকিকা বলবে এমন এমন লতিফা বলবে যে রা দেহ আমার দেহাদের কি করে দূরে সলে কি সরে দূরে সরে কি রসুলের সে খিয়ানত করছে কি করছে সে খেয়ানত করছে। যদি উম্মত রে তাদের বুজদিলি সবক না শিখানো হইতো বাহাদুরি যদি শিখানো হইতো তাহলে উম্মত কাফেরদের সামনে লাঞ্ছিত হইয়া কি করতে হইতো না থাকতে হইতো না আল্লা পথে কিতাল করো নিজেকে কাউকে কি করা যায় না বাধ্য করা যায় না কয়জনে যাইতে গেছে একজন হলো যাইতে গেছে থাকলে তাই মেরা কি করতে হবে নামাজ করতে হবে মসজিদ থাকলে নানা থাকলে জামাতের ব্যবস্থা থাকলে নানা থাকলে ইমামের ব্যবস্থা থাকলে নানা থাকলে বলেন এখন নাই ব্যবস্থাটা একা কেউ নামাজ পড়বে এই পড়ার কথা কইছে হ্যাঁ একা একা হইলে এরপরে দেখি দিনে দিনে একটা মসজিদ করতে পারি হাজানোর একটা ব্যবস্থা করতে পারি যে চিন্তা করতে থাকতে হবে বুঝার কিন্তু নামাজ কি করা যাবে না পড়তে পড়তেই সে ব্যবস্থাগুলি করতে হবে দিয়া ছেড়ে দিয়া না পড়তে পড়তেই কেতালের সময় যখন এখনো কি আমার যায় না কারণ কেতালে চলবে কয়দিন পর্যন্ত এখনো কি আমাত হয়ে যায় না কেমন কি হয়ে গেছে আচ্ছা ফেতনা কি পরিপূর্ণ দূর হয়ে গেছে দিন পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়ে গেছে আচ্ছা মুসলমান আর মোমেনদের কি দিবা উৎসাহিত করল দাওয়াত দিবা কি দিবা কেতাল করা এবং দাওয়াত দেওয়া কয়টা ফরজ। নামাজ পড়া সম্ভব নামাজ করতে পারবেন তো করতে পারবো ওজো নাই তো দাঁড়া তো দাঁড়ায় গেছেন কিটা হয়েছে নামাজ কি কি করেির জন্য করেন না সেটা কুন্ডা এইগুলি এটি ছাড়া কি করা যায় করা যায় কিন্তু এই সালাদ দ্বারা সেই সালাতের ফরিব আপনার হস্তি দিয়ে দৌড়ে গিয়ে জমাতে বই হারি এই জন্য আল্লাহ আলহামদা মানুষ আল্লাহ রুজু ছাড়া দীরা করতেছে আমি পিঠার্তে বাঁচবো আর পিঠার্তে বাঁচবো আমাদের অনেকে জেহাদ করতেছে কোন জেহাদ বেশ কম নাই কোন নামাজ্লা সাল্ল্লাহ নামাজ দিয়ে কি ওই নামাজের পিডারতে বাস্তারবো কয়জন মুজায়েদের ডরে এই যেমানি কই এক বয়ান দিছে আর বয়ানের আলোচনা বয়ানের ভয় সারা পৃথিবীর কাফের দিল ভিতরে ঢুকিয়ে গেছে আমাদের দেশের কাপের গুলি আর কাের বাফের দিলেন ভয়টা ইলাদিমি কোয় আমাদের বেকারে কালো না দশ হাজার কাফের আয়া আঙ্গুরি মারলো লাখ লাখ রে আমরা মারলো কই জানে এসা বেড়ে দিয়ে গেলো এদের দিনে দিয়ে কাছের তেও ঢুকলো না ঢুকছে কেন ঢুকে নাই মানে আমাদের ভিতরে নাই। আসলে সেই ভয়ের বিষয়টা নাই যেটা দাঁড় কোন দাগ এই প্রস্তুতি না থাকলে কি দিল্লা দিবেন না ডো রূপেন না এই প্রস্তুতিটা কারণ শাস্তি দিবেন তো আল্লাহুল্লাহ ফিতাল করো আল্লাহ তাদেরকে আজাদ দিবেন তোমাদের হাতে ভয় আল্লাহ তালিকা ফেরে দিলে কি করে দিবেন দিবেন না তুমি প্রস্তুতি না দিলে তোমার ডরাইবো এ বিশাপ রে ডা এ বুজুর্গ সাহেব রা এ তোসবি সাহরে ডরা এ হাজ হিসাবে ডরা ঠিকই কি করে ডরা যারে ডরাইব তার সন্ত্রাস শিখিব না আর যার ডরাইব তাহলে সন্ত্রাস শিখবো তো সারা পৃথিবীতে কাফেরা সন্ত্রাস শিখব নামাজিরা রে হাজিরা করে জিকির মুজাহিদদের এরাই প্রকৃত ভাবে আল্লাহ তালুকম দেখি করতেছে পালন করতেছে কারণ আল্লাহ শত্রুরা তাদেরকে কি বানা কি জানে শত্রু জানে আল্লাহ শত্রু আপনাকে শত্রু জানতো না বন্ধু জানতো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 সব নবীদের জন্য অপরাধীদেরকে আমি কি বানাইছি শত্রু বানাইছি তো দুনিয়াতে অপরাধী আসে না নাই ইংলিশ মেরে গেছে না আছে। আসে না নাই অপরাধী যে হবে সে কি নবীদের নবীদের যারা চলবে তাদের নবীদের কাদের শত্রু কাদের শত্রু আর কাদের মুজাহিদ বললে তো আবার কত হচ্ছে মুজাহিদ আছে মুকাতিল শত্রু কাদের শত্রু তাহলে বোঝা গেল এরই আল্লাহ এরই কি আল্লাহ মজদুমদের জন্য রক্ষার ব্যবস্থা তাদের মাধ্যমে কি হইতেছে মজদুমরা যখন চিৎকার করে তখন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা কি বলতেছেন মজদুমদের চিৎকারের জবাবে তোমরা কেন কিতাল করোন তোমার পক্ষ থেকে কোনো অলি কোন সাহায্যকারী কি করো দিয়া দুতরা মজলুমদের চিৎকারে যারা টিকাল করতে যাবে তারা আল্লাহর উলি তারা কি তারা আল্লাহর সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী এবং আল্লা পর্যন্ত একটা দল একটা জমাত থাকবে আল্লাহর সাহায্য প্রাপ্ত কেমত পর্যন্ত তারা থাকবে শেষ জমাতটা বিরুদ্ধে যুদ্ধ করবে মাসিয়াল ইসা সাথে মিলল কার সাথে মিললা ইসা সেই দলটা এখন বর্তমানে কারা এদের থেকে কোনদিন পৃথিবী কি না যে সময় লে পর্যন্ত খালি হয় এবং তিনি কিামত্য খালি হবে না খালি হয় বর্তমানে আসেনা নাই সেই জমাটা আছে না নাই তারা কারা যারা কিতাল করতেছে তারা না যারা যারা ইমান করতেছে সারা পৃথিবীতে এই দুটা কেতাল চলতেছে শৈতানের পথের কিতালো চলতেছে ইমান দার্জের পথে চলতেছে চলতেছে না আর কিতালের পথে এক মুহূর্ত সময় ব্যয় করা অন্য একটা জীবন ব্যয় করা যারা কিতাল করতেছে তারা কারা বলেন দেখি কারা বর্তমানে চোদ্দশ কত আরে দুই হাজার না চোদ্দশ পঁয়ত্রিশ হিজড়িতে দুই এখন বর্তমানে কারা তালেবান আর ও না এই নামে আল্লাহ হাদিস বলা হয়েছে তাদের কথা বলা হয়েছে যদি এই মুকা তিলিনদের দলভুক্ত না হয় সে কিনা হক জমা তাহলে আফগানিস্তান থেকে তিনি ইয়া করে সৌদি তে যখন যান কিতাবের বিশাল বোঝা নেওয়া যাইতেছিলেন আব্দুল আজিজ উনি কিতাব নেওয়া যাইতেছিলেন সৌদি দূতাবাসে আটকেছে কাস্টমার লেগে কিতাবে এত কিতাবের ব্যবসায়ী পরে উনি বলছে আফগানিস্তানে জাহাদ করছে কিন্তু কিতাব পড়ার সাথে এমন ভাবে জড়িত ছিল যে কিতাবগুলি নেওয়া যাইতেছিল কাস্টম চায় বারিছে কি চেয়ে বেয়ারিছে মনে করছে ব্যবসায়ী তাহলে কি পরিমানে এলিমেন্ট চর্চা তারা করে ওখানে থেকে আমরা আলেমা যাই কে যাই আলেমেয়া যায় আর ওরা এই বিশাল লাইব্রেরির পড়া না আলেম হইতারে আমাদের দৃষ্টিতে আসলে কি সেখানে আছে আলহামদুল্লাহ একেবারে কি মা নাই আছে কি মানি কি মা নাই আছে আমরা তো কি এর শুধু কিছু নাম মুখস্থ করতেছি বিষয় বিষয়ে কাজে নেই আর এইটারে আলম নাম দিয়ে দিসাত নেতৃত্ব দিতেন মাহাদিয়া আলাইসলামের সেই সালাইসলাম সেই কোন জমাতের নেতৃত্ব দিবেন এই মকাতিলের নেতৃত্ব দিবেন কারণ আমরা মাহাদিয়ালিসের জমাতে রসো জমাতে সাবাই জমাতে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 এই ফরজ আদায়ের মধ্যে জাহাজের মধ্যে লাইট ফিট করা জাহাজের কোন কামরা মোজাইফ করা বুঝাচ্ছে আরো কি কি করা এরপরে জাহাজের ফান করা জাহাজের যাত্রীদেরকে সাতার শিখানো এই সবগুলি যদি সিদ্ধা করা হয় বন্ধ না করা হয় লিপ্ত থাকলে কি হবে গোনা হবে আর এই কথা বলা যে মালিক পক্ষের আমরা না এই কথা বুঝলাব সবাই দায়িত্ব নিচের অলারা নিচের যা কর। তা করুক আমারও দায়িত্ব আছি আমার কোন দায়ী দায়িত্ব নাই আমি তো ওরে বলছি যে এই তোরা করিস না তো আমার দায়িত্ব তো শেষ মুখ না না তারা করছি তাই আর আমি ডুবো দায়িত্ব শেষ কি করবা যদি তুমি এখানে ফিরাইতে না পারো এই জাহাজ সাইরা দিয়ে তোমার চলে যাওয়া খরচ ডুবনের আগে আগে বন্ধ করে ফেলতে পারবা এই সম্ভাবনা থাকলে এখানে থাকতে পারবা না থাকতেই পারবা এটাই নিয়ম হিজরত কি আমার পরিণত চালু থাকবে কাজ করতেছি আমরা সিদ্র বন্ধ করার কাজের মধ্যে আছি দিন দিন মসজিদ বাড়তেছে মাদ্রাসা খানকা বাড়তেছে তবুলি কি বাড়তেছে কিন্তু দিনে অগ্রসর হইতাছে আর না নিচে আল্লাহ রসুলের অপমান এইগুলি দিয়া যদি দিন উদ্ধার হয়ে যাইতো তাহলে দিনে কি হয়ে যাওয়া দরকার আগে দেখা যাচ্ছে একজন আলেন পাওয়া যায় না এখন এক গ্রামে দশজন আলেন নিজেরা নিজেরা আরো মারামারি করে খতম লাইয়া তাই না আগে ইমামি মারা গেছে না কোন রকম সুরা ঠিক মতো মিলে এক নামছে বুঝেছি আর এখন বড় বড় হাফেজ কারি মুক্তি কিন্তু বদিনী বাড়ছে কমছে এই গুলি যদি দিন কায়েম হয়ে যাইতো তাহলে তো দিনে তো দিনে কায়েম হয়ে যা কথা আগে দেখেছে পুরো গ্রামে এক এখন এক গ্রামে দোষ সেই গ্রামের অবস্থা গিয়ে ভাল হয়েছে না খারাপ হয়েছে না কমছে কি করতে পারছে এখন করছে না করে নাই আগে দিয়ে আসলে মানুষ না তো করার কথা হ্যাঁ এখন দিয়ে তো করার কথা কোনো হয় না ইসলামের অবস্থা আমরা এই পথেছি না অন্য দিয়ে গুরুত্ব দিতেছি তিনি কি দিন না নিজের খায়াস পুরন দিনের সুরতে খায়াস পুরন আসলে আসলে দিন না আসলে কি না দিন না শহীদের তাকা যে যদি লাভবাহিক আমার বিপদ আসে বিভিন্ন স্বার্থে হা এই আশা করে দিছে আমার ব্যাপারে যে যে হাতের হাতে যাই সব আশার ঘুরে বালি সব আশা খেয়ে যায় নষ্ট হয়ে যায় তো মা বাবা এই ধরনের মনের দিতে পারি আমি আরে মা আঘাত দেওয়া যায় যদি তোমার ফিরায় রাখে আল্লাহ থেকে তাহলে অপেক্ষা করো আল্লাহ রাজাবেন আল্লাহ রেখি দিবেন না হৃদায়ত দিবেন না ইয়াবের অপেক্ষায় আর ইয়াজ আমাদের উপর বাস্তবায়িত হইতেছে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ছে তার থেকে মুক্তি পাইতে গেলে তোমার কি করতে হবে দুনিয়া দারো আসল আসলো বলুন ফরস করেছেন আল্লাহ কিতাল করতে হবে একা হলেও তুমি কিতালে যাও সারা পৃথিবীর তুলনায় আফগানিস্তান একা না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 বিভিন্ন অঞ্চলে কি আছে ইসলামী হুকুমত বিভিন্ন অঞ্চলের মধ্যে তারা জেহাদ ধার করিয়া দিছে এবং ইসলামী হুকুমত কেম করে হয়েছে আফগানিস্তানে একটা তারা জেহাদের যে একটা তারা বীজ বিন্ন তারপর এটা আধুনিক যুগে চর্চা হইয়া হইয়া এটা কি দিছে ফল দিছে ফল দেয় সা চার বছরের মতো তারা ফল দেয় নাই এরপরে তিনি কি না তিনি কি না কাম তিনি তো কি তারা কামিয়াব তারা শহীদ দিতেছে তারা কামিয়াব কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের উপর একটা কি আঘাত আসলো না এখন আবার তারা কি এর পরবর্তীতে আমেরিকা যখন তাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিচ্ছে তারা রাস্তা ছেড়ে দিচ্ছে আল্লাহর একটা হুকুম যে কোন মুসলমান হো মুসলমান মুসলমানের ভাই সে তারা নিজে অপমান করতে পারে না আর কাফেরদের হাতে অপমান করা কারীর হাতে কি করতে পারে না তারা সুত করতে পারে না এ একটা হাদিস রক্ষার্থে তারা দেশ ধ্বংস করে দিছে আল্লাহর হুকুম বড় না দেশ বড় আল্লাহ না পৃথিবীতে কথা মস্তিতে কথা করি মাদ্রাসা দে উদ্দুর ফারায় মাদার সাথে উদ্দূর করি আর কি করি বাজ করি না সুবিধার টুকু করি অসুবিধা টুকু কি করি না আমাদের কাজ হচ্ছে এটা কিন্তু তারা কিছু মানসের কিছু না মানেছে না পুরাপুরি মানস মানসে তো মানসিক আল্লাহর একটা হুকুম তারা লঙ্ঘন কি করে নাই তারা লঙ্ঘন করে নাই তাহলে সবচেয়ে বড় মানসে তারা কাকে তাও সেই পরিপূর্ণ কাদের মধ্যে তাদের মধ্যে না না আমাদের মধ্যে এটাই চায় আল্লাহ তাগুতরে বর্জন করে আল্লাহ রে মানা তাগুতরে বর্জন করে আল্লাহ রে মানা না তাগুতরে আল্লাহ রে মানা বিজয়ের দিকে নিয়ে কাজে দিয়ে আমি সফলতা পাইতে চাই আমার জন্য উচিত হলো তারা বর্তমানে যে কাই দিয়ে কাজ করতেছে সেই কাই দিয়ে আমাদের কি করা যে তারা দুই ধরনের শত্রুর বিরুদ্ধে একটা কুফুর। এদের বিরুদ্ধে আর একটা হচ্ছে বর্তমান পৃথিবীতে আল্লাহ সাহায্যপ্রাপ্ত জামাত কেতাল করতেছে তারা এই দুই দল কাফের বিরুদ্ধে যুদ্ধ করতে থেকে যদি কুফরে বাবা পাওয়া যায় স্পষ্ট কি পাওয়া যায় পাওয়া যায় তার এখন বাস্তবে এদের বিরুদ্ধে আমি এখন আঘাত শুরু করবো কি শুরু করব না সেটা হচ্ছে যারা যুদ্ধ করতেছে সারা পৃথিবীতে সব ধরনের বিরুদ্ধে এদের থেকে অভিজ্ঞতা কি করতে হবে নিতে হবে যুদ্ধ করে একে হওয়া হুসেন রাজি আল্লাহ যুদ্ধ করেন উনি কি খলিফা ছিল উনি কি সহিফা রহমতুল্লাহ আলহি তার সময়ে বিদ্রোহ করেছিল ইব্রাহিম ইবনে আব্দুল্লা ইবনে আল হাসান বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহীর সহযোগিতা করছে ইমাম আবানিফা আবানি তার সহযোগিতা করার কারণে তারা জেরেবন্দি করছে তারা বিস্ক্রয়োগ করে কি করছে হত্যা করছে উনি তিনি বলতেন সে যে বিদ্রোহ করছে প্রশাসনের গন্ডিত থেকে এটা রসুল ইসলাম বদেরের যুদ্ধে বের হওয়ার মতো বের হওয়া হয়েছে উনি বলছেন তার সাথে একটা যুদ্ধের সুযোগ হওয়া মানে দিনই হজের চেয়ে মানে আদায় হওয়ার পরে পঞ্চাশটা হজের বেশি উত্তম এক লোক তার সাথে জিজ্ঞাসা মারা গেছে তখন তার ভাইয়া এসে আল্লাহরের সুগ্রাহর হয়েছে শাসক যদি জালেম হয় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় আছে আর যদি কাফের হয় সমস্ত মতের এজমা তার বিরুদ্ধে বিদ্রোহ করা কি খরচ এটা জাহাজ আছে শুধু যায় বিদ্রোহ করা একটা গ্রুপ গেছে না ফাঁসি কি করলো কুপুরি করলো কি বলছে আর বুটে একটা গ্রুপ ছিল না ছিল তাদের কথা ছিল কি হয় না কাফের মুসলমানই থাকে বুঝেছে বুট জিয়ারা কুপুরি করুক ইমানের দাবি করা ইমানিদের দাবি করিয়া কুফুরি কাজ করলো সে কি থাকবো মুসলমান কার কথা নিজেদেরকে ইমানদার দাবি করতো না আলীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই নাই খালি দাবি করলোই সে কি ইর ইয় মানে আলীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে না করতেছে না পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না করতেছে না তাই যারা তারা এই মুহূর্তের শাসকদের যারা যুদ্ধ করতে তাদের ইয়া থাকতে হবে ইলি কখনো নিজের কাফের দাবি করছে মুসলমানের দাবি করছে মুসলমান দাবি করলেই মুসলমান থেকে যায় স্পষ্ট কুফুরি পাওয়া পরে মুসলমান দাবি করলে আর কি থাকে না মুসলমান থাকে না সে কাপের হয়ে যায় সে কাজ করতে পারবে না এই জন্য ওদের ব্যক্তিদের আমলটা দেখাই দিলাম যে মুজাহিদ্দীরা কি করতেছে এই ধরনের শাসক কার যাই আমাদের দেশের শাসকের চেয়ে ভালো না খারাপ হামিদ কার যাই ভালো না দাঁড়িয়ে একটু আছে সেগুলি পরিবর্তন এখনো করতে পারেনি তারপরেও তো তার বিরুদ্ধে যুদ্ধ করতেছে আর আপনি ঈদের বিরুদ্ধে না এই আমরা বিষয়টা বুঝি না আমাদের দেশে এই ভুজটাও আমাদের দরকার পরিবর্তন করে অস্বীকার করে অবমাননা করে অবজ্ঞা করা লাগে না পুরা শরীর অবাননা করা লাগে না আমাদের দেশের যারা জেহাদে নাই তাদের দিলটা এ খুলে নাই। এ কি করে নাই খুলে অর্থাৎ তাদের কথা হলো যে কে মুসলমান দাবি মুসলমান মুসলমান দাবি করলেই কিসে মুসলমান আর কোনো কিছু দিয়েছে কি হয় না আর কাফে হয় না তাদের ভুল স্পষ্ট ভুল সরি কুপুরি পাওয়া গেল আর কি থাকে না সে কুপুরি পাওয়া গেলো আর এটি সরি পুফুরি হালালে হারাম বানাইয়া দাও এটি কি সরি কুফুরি অনেক হালালে তারা কি বানাইয়া ফেলছে হারাম বানাইয়া ফেলছে এটাই সরি পুফুরি সরি কুফুরির পরে আর মুসলমান থাকে না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 সে যে কাফের এর মধ্যে কোন সন্দেহ নাই এরা কাফের পক্ষে অবলম্বন করছে না করে নেই এরা স্পষ্ট কাফারে কাফের পক্ষ অবলম্বন করার কারণে বদরের যুদ্ধে কিছু মুসলমান কি হয়ে কাফেরদের পক্ষে হয়ে নাই অথচ তারা কি ছিল কি ছিল মুসলমান ছিল কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আসছে তাও ইচ্ছা করে আসে না কেমনি আসছে জোর করে আনা হয়েছে তারপরে তারা ঠিকানা যাহা তুমি কেন হিজরত করে চেয়ে লাগেনা এখানে তারা ইচ্ছা করেছে না কাপেরদের সাথে আমি সিরিয়াল কোনটা দিয়ে আগে শুরু করবো কোনটা দিয়ে পরা শুরু করবো যারা করতেছে তারা বুঝবে শত্রু সব তো মানলাম যে জমানার অবস্থাটা না বুঝবে সে কি যে আলেন শরীয়ত বুঝে না সে মানুষের গুমরা করবে যে বাস্তব বাস্তবতা বোঝে না সে মানুষকে কি করবে গুমরা করবে দুইটা জিনিসে বুঝলাগবে শরীয়তে বুঝলাগো বাস্তবতার বুঝলাগো একটা বুঝবে না তাকে মানুষকে করে ফেলবে সে বিজয়ের জন্য জয় আর পরাজয় কে এর সাথে সম্পর্কিত সাথে আর বিজয় আসবে যখন তখন তলের মানুষ কে এর মধ্যে আসবে ইসলামের মধ্যে আসবে কে মধ্যে আসবে ইসলামের মধ্যে আর বিষয়টা এমন এসেছে রসুল যখন মদিন বিজয় নিয়ে যেখানে তেরো বছরে একটা মক্কা শহর হয় নাই সেখানে নয় বছরে দশ বছরে নয় লক্ষ বর্গমাল এলাকা হয়ে গেছে কয় লক্ষ বর্গমাল এত বিশাল অঞ্চলে কি যে আন্তর বছরে কি পরিমান বরগত হয়েছে বরগত হয় নাই সারা পৃথিবীর জন্য কি করতে হবে মুসলমান থেকে ওই যারা মূর্তা হয়ে গেছিল তাদের দেশে কি মাদ্রাসা করছেন দাওয়াতি চিন পাঠাইছেন ওয়াজি দল পাঠাইছেন তর্করী জামাত পাঠাইছেন এখনও এই খেটনা বর্তমানে যত ধরনের চলতেছে না এটা কোন দিনের ব্যাপারে ভাড়া বাড়ি না ঘোরামি না এটা রসুল এবং সাহবাহিক অনুস্থিত তরিকা এটা এটাই শুনবে এটাই কি একটা মুসলমানের রক্ত সারা পিঠ পিঠে আল্লাহর কাছে দামি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 রসুল কি ছিলেন না ফির ছিলেন না জীবনদারে বিসর্জন দেওয়া ঠিক না বে ঠিক সেখানে আবুদ্ ছিল না সেখানে আবু হর ছিলেন না মুফাসের ছিলেন্দেশরা ছিল তো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 জীবনী এবং ফোকাহের স্পষ্ট বক্তব্য এগুলোকে মিলিয়ে এটা ছাড়া আর কোন সিদ্ধান্ত গুলো তার কোন অবকাশ নাই যে কেতাল আইন হয়ে আছে প্রত্যেক রূপ কেউ না গেলে ফরজ আছে সাথে সাথে দাওয়াতের সাথে কি কোন দাওয়াতা তে দাওয়াত খ উৎসাহিত করা উৎসাহ না উৎসাহ না ধ্বংস হইয়া যাবা যদি না যা এদের না কি তাহারি তারা তার হিস ধ্বংস ধ্বংসত্বে বাঁচানোর ব্যবস্থা এটা বাবা যদি না দেওয়া তোমাদের মধ্যে কেউ যদি মোর্ শুরু করে দেয় তখন আল্লাহ তারা এমন লোক নিয়ে আসবেন তার আল্লাহ মহব্বত করবে আল্লাহ তাদেরকে কি করবেন মহব্বত করবেন মোমেনদের ব্যাপারে দয়াবান হবে পৃথিবীর যে কোনো অঞ্চলে মুমেন আক্রান্ত হবে সে মনে করবে আক্রমণটা আমার করেছে প্রতি সে কি হবে শত্রু রাখি হবে তার গুণ হবে এটা মানুষের খারাপ বলবে জুঙ্গি বলবে সন্ত্রাসী বলবে হ্যাঁ আগে ভালো আছে খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে রাস্তা ছেড়ে দিয়েছে সে উগ্রবাদী হয়ে গেছে গা এগুলি বলবে না বলবে না এইগুলি বলবে এই বলার কোন পরবেন আল্লাহ আয়াতের মধ্যে বলার পর বলছেন এই সমস্ত কিছু আসার পরের কথা আছে আল্লাহ পাকের কি অনুগ্রহ কার অনুগ্রহ আল্লাহ আল্লাহ তাকে দান করেন আল্লাহ ফজল পায়া গেল সে কি পায়া গেল আল্লাহর অতিরিক্ত ধান পায় গেল আমরা মাললে কোন মারা মরবে জাহেলিয়া মারা মরবে কিসের মারা জাহিল জেহাদ সার মাল্লনাফিক মারা মরবে আর জমাত সার মাল্লি কে মারা মরবে জাহিলিয়তের মারা মারবে দুর্ই আমাদের মধ্যে আছে এখন না নাই এবং এটার জন্য আমাদের দা ভাত কি থাকবে কোন দা ভাতের দাঁদের দুই কাজ থাকবে প্রস্তুতি আর কি দা বাতটাও শিখে নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝাতে